সাহাবিরা কি মুক্তি নিয়ে নামাজ পড়ার কারণে আপনার কি দাঁড়াবেন মূর্তি বহন করে সারা তাদাই করবেন যদি কোনো বন্ধু বলে থাকেন তিনি সবচেয়ে বড়দা জাল মিথ্যা ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজার বিধান নজবাহিনেক তাহলে তারা তারা ইসলাম গ্রহণ করেছেন তিনি সবচেয়ে অনেক সাহাবি আছে ইসলাম গ্রহণ করার আগেই মূর্তি পূজা করতেন আর যে সমস্ত সাহাবি ইসলাম গ্রহণ করার আগে মূর্তি পূজা করেছেন ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজা শিল্পী তাদের কাছে এত বেশি গৃহীত হয়েছে যে তাদেরকে ইসলামকে কি করে নাই বর্জন করেন নাই মূর্তি পূজা তো প্রশ্নই আসে না